ভেড়া আর নেড়ে অনেকদিন আগেকার কথা একটা খুব দুষ্টু ভেড়া ছিল আর সে রোজ কিছু না কিছু ঝামেলায় জড়িয়ে পড়তা আমি একদম নোংরা হয়ে গেলাম মা আমায় দেখলে কিন্তু খুব বকবে ঠিক তখনই তার মা এসে তাকে দেখে খুব রেগে গেল আমার কথা তুমি শুনবেই না তাই তো আমি আর তাকে আদর করল চলে এসো এবার তোমাকে আমি সাফ করে দি। মা তার ছেলেকে এত ভালোবাসত যে তার যাতে কোনো বিপদ না হয় সে চিন্তা করতো মা সব সময় তাকে সাবধান করত। খুব চিন্তা কর কিন্তু দুষ্টু ভেড়া কখনো কথা শুনতো না আর ভেড়াটা রোজ ঘুরতে ঘুরতে জঙ্গলে চলে যেত আর খেলতে খেলতে একেবারে সন্ধে হয়ে যেত একদিন রোজকারের মতো ভেড়াটা জঙ্গলে গেল আর সেখানে সে একটা ঝর্না দেখতে পেল ঝর্না একেবারে ঠিক সময় খুব তেষ্টাও পেয়েছে আমার সে ঝর্নার জল খেয়ে তেষ্টা মেটাবে বলে ঠিক করল যখন সে জল খাচ্ছিল তখন গাছের আড়াল থেকে একটা নেকেরে তাকে লক্ষ্য করছিল আর সেখানে তারা দুজন ছাড়া আর কেউ ছিল না যে ভেড়াটাকে নেকড়ের কবল থেকে বাঁচাবে তুমি কি জানো এই জঙ্গলটা আমাদের মতো বন্য পশুদের এলাকা তুমি এই ঝর্নার জল খেতে এসেছো কোনটা দেখে ব্যাপারে সাবধান করেছিল আমি জানি নিঘ্ আমাকে দুপুরের খাবারে খেতে চায় এ খুবই ভয়ঙ্কর এর হাত থেকে আমাকে পালাতে হবে যত তাড়াতাড়ি পালানো যায় ও আমি আবার ক্ষমা চাইছি কিন্তু আপনি তো পিপাসার্থ থাকবেন না নেকড়ে রাজ আপনার দিকে জল তো পরিষ্কার রয়েছে কারণ ঝর্ণা জল আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে আমি যেখানে দাঁড়িয়ে সেদিকে বই আসছে প্রভু ভেড়ার এমন বুদ্ধিমানের মতো উত্তর শুনে অবাক হয়ে গেল কিন্তু তাকে মারার একটা তুমি আমার সাথে বাজে তর্ক করছো আমার মনে হয় তুমি সেই ভেড়া যে গত বছর আমার সঙ্গে ঝগড়া করেছিলে গত বছর কিন্তু প্রভু আমি তো তখন জন্মাইনি ভেড়াটা বুঝতে পারছিল যে নেকরে তাকে মারার ফোন দি আঁটছে তাই সে কি বলবে সেই ব্যাপারে সতর্ক হয়ে গেল তাই ভেরা আর নেকরে খুবই সাবধানে কথা বলতে লাগল ঠিক তখনই ভেরাটা কিছু কাঠুরেদের আওয়াজ পেল যেখানে ভেরা আর নেকড়ে দাঁড়িয়েছিল তারা সেদিকেই আসছিল ভেরাটা খুবই চালাক সে মনে মনে ভাবলো, আমি যদি নেকড়ের সঙ্গে আর একটু কথা বলেছেন কিন্তু তুমি তো আমাকে রাগিয়ে দিয়েছ তাহলে ঠিক আছে আমি একটা গল্প বলে আপনার রাগ কমিয়ে দিচ্ছি গল্প শুধু শুধু সময় নষ্ট আমি গল্প শুনতে ধীরে ধীরে ওর দিকে যাব কারণ ওই ভেড়াটাকে তারা করার মতো যথেষ্ট ধরে কথা বলে চলল এর মধ্যে কাঠুরেরও এসে পড়ল তারা এসে ভেড়া আর নেকড়ে কে দেখতে পেল ওই দেখো একটা নেকড়ে তারা খুব বাঁচান বেঁচেছি সে দৌড়ে মায়ের কাছে চলে গেল সে মাকে জঙ্গলে নেকড়ে আর কাঠুরেদের কথা বললো তারপর মাকে কথা দিল যে সে আর কখনো জঙ্গলে যাবে না মা আর ভয়ঙ্কর জন্তু আমাকে খাবার জন্য ও পেতে থাকে অনেকদিন আগে অন্ধকার জঙ্গলের কাছে এক মা ছাগল তার সাথে বাচ্চার সাথে একটা ঘরে বাস করত একবার ছাগলদের মধ্যে ছাগলরা এতে অংশ নিতে আসল ছাগলটা कि आछो ना की जे गा, गा, गा, estar, ए, ऐ, ए, बड़ो छागुल तके चैलिंज कोत्ते पारो। आर एई जे आमदे चैलिंजार बड़ो शिंग वाला छागुल महान मार्था। इह, गा, गा, मार्था। मार्था जाकाओ। एक, दूई, तीन, शुरू। ছাগলি দুজনকে সর্বশক্তি দিয়ে ধাক্কা দিতে শুরু করল বড় ছাগলটা ক্রমশ মা ছাগলকে হারিয়ে দিতে লাগলো সে প্রান্তে এসে এবার তোমার দাঁড়াল বাচ্চার উৎসাহ কানে যেতেই মা বড় ছাগলকে এক ধাক্কায় আর বাইরে লড়াই জিতে নিয়েছে চলো বাচ্চারা বাজারে যেতে হবে মুদিখানার জিনিস কিনতে মা ছানাদের নিয়ে ওখান থেকে চলে গেল। গেললো ওদের পিছু নিয়ে দেখবে কোথায় এই পরিবার থাকে হাঁটবার সময় মায়ের সন্দেহ হল তাই সে কাউকে দেখতে পেল না তখনই সে নেকড়ের পায়ের ছাপ দেখতে পেল আমি তোকে মজা দেখাবো বাডি বাডি ওর কালো রঙের গা ভয়লা যদি কেউ দরজা খটখট করে তবুও দরজা খুলবে না মা ছাগল বাজারে বেরিয়ে গেল আর নেকড়ে তাকে গাছের পেছন থেকে লক্ষ্য করছিল নিশ্চিন্তে থাকো মা ছাগল তুমি এখন বাজারে যাও আমি নিশ্চিন্তে আমার স্বপ্নের খাবার খাবো। খাব বাচ্চাদের একটুও ব্যথা লাগবে না সিধে আমার পেটের ভেতর তারপর এদিক ভালো করে না দেখে নেকড়ে তাড়াহুড়ো করে ছাগলদের বাড়িতে পৌঁছলো। আর তারপর মায়ের ছদ্মবেশ ধারণ করলো। छागल छाना दरजा खोल एम बाजाई गला सुनते ही मायर सवधान बाी मन पड़े गुमी हल ने मेर गला তারপর নেকড়ের মাথায় একটা বুদ্ধি খেলে গেল সে এক ছুটে বেকারি পৌঁছে মধু মাখানো একটা বড় কেক চুরি করলো ভাবলো এটা খেলে ওর গলাও মিষ্টি হয়ে যাবে नदीर धारे बसि छागल छाना गुलो निजे मध्य चावा चाई करल क्यों दरजा खुल्लोना करो दरजा खो तरजा खुल मैर भय पायर थबा नहीं चेस्ट नेकड़े मुख्य सामने दरजा बंद এবার নেকড়ে জানলা দিয়ে ধোকার চেষ্টা করল যেটা মাটি থেকে জানলায় উঠে পড়ল ও ছাগলের পাগল বাচ্চা এবার তোদের এক একটাকে ধরবো আর খাবো নেকড়ে নিজেকে খুব না দেখো বাচ্চারা ব্যাস পা পিঁচলে একেবারে থপাস নেকড়ের মাথা কাজ করছিল না কারণ তার সব চেষ্টায় বিফল হচ্ছিল তাই সে একটা বিশাল গাছের গুঁড়ি তুলে নিয়ে দরজায় ধাক্কা দিতে থাকলো এক জায়গায় জড়ো হয়ে দরজা ঠেলে ধরল চার পাঁচবার চেষ্টা করার পরে দরজা ভেঙে গেল কিন্তু দরজাটা আগের মতোই থাকলো গভীর চিন্তা করে নেকড়ে দৌড়ে মিলে গেল সেখানে আটা দেখতে পেল সে নিজের পা তার মধ্যে ঢুকিয়ে দিল যতক্ষণ না সেগুলো সাদা হয় আবার নেকড়ে ছুটে ছাগলের বাড়ি ফিরে গিয়ে দরজা ধাক্কাতে শুরু করল বাচ্চারা দরজা খোল আবারো বাচ্চারা নিজেদের মধ্যে তাকাতাকি করল কিন্তু দরজা খুলল না তোমার হাবটিছ আমি সেই নেকড়িটা আমি তোদের মা রে দেখ তোদের জন্য বাজার থেকে কত উপহার এনেছি কি হলো রে দরজাটা খুন গলাটা একেবারে মায়ের মতোই লাগছিল তাই সবথেকে ছোট বাচ্চাটা দরজা নিচে দিয়ে উকি মারলো আর পাগলো সাদা পিতামদের মা কাঁচা খুলে দে এবার বাচ্চারা নিশ্চিন্ত হয়ে দরজাটা খুলে দিল আর গুলি যকু জড়ক গাছ ভয়ে বাচ্চারা এপাশাস দৌড়তে থাকলো কেউ টেবিলের নিচে তো কেউ বিছানা নিচে হামাগুড়ি দিয়ে ঢুকলো আরেকটা বাচ্চা কাপ বোর্ডের মধ্যে কেউ আভেনে লুকিয়ে পড়লো একটা ঢুকে পড়ল। আর সব থেকে ছোটটা দাদুর ঘড়ির মধ্যে গিলে খাবো একটার পর একটা বাচ্চাকে নেকড়ে লুকোনো জায়গা থেকে টেনে বের করলটাকে এক একবারে গিলে ফেলল একটাই মাত্র বাদ পড়ল সেটা হল ছোট কালো বাচ্চাটা কারণ নেকড়েটা ভাবতেই পারেনি দাদুর ঘড়ির ভেতরে এইটুকু জায়গায় বাচ্চাটা লুকিয়ে থাকতে পারে আহা! জুড়িয়ে গেল কচি পাঠার মাংস মায়ের ফিরে আসার সময় হয়েছে বলে নেকড়ে তখনই বাড়ি ছেড়ে চলে গেল শীঘ্রই মাছ আগল বাজার থেকে ফিরে এলো। দূর থেকে সে লক্ষ্য করলো, দরজা হাট করে খোলা সে ঘরের দিকে দৌড়ল যা ভয় করছিল ততক্ষণে ঘটে গেছে কাঁচের জিনিস ভেঙে চুরমার কাপড় ছিঁড়ে আছে ঘর একেবারে লন্ড ভন্ড আর বাচ্চাদের কোনো নামগন্ধও ছিল না মা ধপাস করে চেয়ারে বসে পড়ে ফুঁপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো যখন সে কাঁদছিল দাদুর ঘড়ি দরজা খুলে গেল আর কালো বাচ্চাটা বেরিয়ে এল মা বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরে জোরে জোরে কিন্তু তোদের বলে গেছিলাম না খুলতে আর নেকড়ে কিনা সেটা ভালো করে দেখে নিতে বাচ্চাটা কিছু খুলে বলল আর বললো কিভাবে ধূর্ত নেকড়ে চালাকি করেছে কাদিসটা শোনা নেকড়ে তুই আমার ভোলা ভালা বাচ্চাদের গল্প শেষ থেকে চলছাগল আর ছাগল খুব আস্তে আস্তে নাক ডাকার শব্দ শুনতে পেল কেউ গভীর ঘুমে নাক ডাকছে এটা সেই লোভী নেকড়েটা বাচ্চাদের খেয়ে ওর পেট এতটাই ভরে গেছে যে সবকিছু ভুলে গিয়ে সে গাঢ়ন তৎক্ষণাৎ মাছ আগলের বুদ্ধি খেলে গেল মাছাগল ছুতছুঁত নিয়ে এল আর একটা কাঁচিও সেগুলো দিয়ে খুব তাড়াতাড়ি যেমনটি ভেবেছিল এই হিংস্র পশু সব বাচ্চাকেই জ্যান্ত গিলে ফেলেছিল ছোট বাচ্চাটা দাদা দিদিদের দেখতে পেয়ে আনন্দে নাচতে শুরু করল এ শুন চিৎকার করিস না না হলে নেকটিটা কিন্তু জেগে যাবে তারা নেকড়ের পেটে পাথর কুচি ভরে আবার সেলাই করে দিল প্রচন্ডের ঘুম ভেঙে গেল সে নিজের পেটে দিকে তাকালো।। বাচ্চাগুলো করতে সময় তাকাল তেষ্টাও পেয়ে গেছে দেখছি নেকড়ে নদীর কাছে এসে পৌঁছলো। এত ভারে সে নিজের পা তুলতে পারছিল না পেটটা কি ভারী হয়েছে রে বাবা আহ ভীষণ পেয়েছে কিন্তু যখনই সে নদীর কাছে গিয়ে জল খেতে গেল পেটের ভার সামলাতে না পেরে সোজা মা ছাগুলা তার বাচ্চারা নদীর কাছে এলো। এলোড়ে সাঁতার কাটার চেষ্টা করছিল কিন্তু ডুবে যেতে লাগলো নেকড়ে জীবন শেষ হল আর বাচ্চারা মায়ের সাথে আনন্দে বাড়ির দিকে রওনা হলো।